যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছড়া আর কিছু বৃদ্ধি করতো না আর অশ্ব ছুটা তো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর বস্তু তো আল্লাহ জানেন তারা পূর্ব থেকে বিভে সৃষ্টি সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ ওলট পালট করে দিচ্ছিল अब्याहत दिन एवं पथभ्रष्ट करा शुने रख पूर्वे पथभ्रष्टेह जहां नाम काफिर रही है আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দবোধ বোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যাই উল্লসিত মনে আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্য নির্বাহক আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত আপনি বলুন তোমরা তো আমাদের জন্য দুকল্যানের একটি প্রত্যাশা করো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 তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় অবশ্য তারা তোমাদের ভয় করে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 তারা কোনো আশ্রয়স্থল কোন গুহা বা মাথা গজা ঠাই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে তাদের মধ্যে এমন লোক রয়েছে थे दे तार आल्ला देवें निज करुणाय तरस शुद्ध आल्ला कमना करी শিল্ল ফতি কুলু বুহ মুদ নি বতি মুহাত হলো কেবল ফকীর মিসকিন निर्धारित विधान आल्ला सर्वज्ञ प्रज्ञामय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 তোমাদেরই মঙ্গলের জন্য আল্লাহর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তু তো তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহর রসুলের প্রতি কুৎসাহ রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব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 তারা কি কথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজক তাতে সব সময় থাকবে এটি হল মহা অপমান মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোন সুর নাজিল जार बारे तुम्हारे भय कर আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রসুলের সাথে ঠাট্টা করছিলে ছলনা করোনা তোমরা যে কাফির হয়ে গেছ ইমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দিই তবে অবশ্য কিছু লোককে আজাবো দেব কারণ তারা ছিল গনাহি মুনাফিক মরনারি সবারই গতিবিধে একরকম শেখায় মন্দ কথা ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে আল্লাহকে ভুলে গেছে তারা কাজেই তিনিও তাদের ভুলে গেছেন নিঃসন্দেহে মুনাফিকরাই না পরমান وعد اللَّهُ والمنافقات نار جهنم فيها هي حسبهم اللَّهُ করেছেন আল্লাহ মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্য দুজখের আগুনের তাতে পড়ে থাকবে সর্বদা সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাবিহীন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 भागर द्वारा और तुमरा चलो तलन अनुजी तीन से लोक जोल समूह निश्षेषित गिया और आखिरते तार्तर सम्मुखीन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 তাদের সংবাদকে এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নুহের আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং মাদিয়ানবাসীদের এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেওয়া হয়েছিল चे देश बस एम छा तर जुलूम करतु तीजे ऊपर जुलूम करतु ने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 ईमानदार पुरुष और ईमानदार नारी एके अपर सहायक भलो कथार शिक्षा देय मंद बरत रखे नामा कर जकत देय्लाह और रसुल निर्देश अनुजाई जीवन जापन करल्ला दया करब आल्ला पर्रमशाली सुकौशली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 ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কাননকুঞ্জের যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবন তারা সেগুলোরই মাঝে থাকবে আর এসব কাননোকুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এ সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটি হলো মহান কৃতকার্যতা হে নবী কাফিরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন তাদের ঠিকানা হলো দোজক এবং তা হলো নিকৃষ্ট ঠিকানা يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله তারা কসম খায় যে আমরা বলিনি অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুপুরি বাক্য এবং মুসলমান হবার পর अस्वीकृति ज्ञापनकारी कमना बस्तुर जा प्राप्त हो आल्लासूल तक सम्पदशाली निजे अनुग्रह मध्यमे वस्तु तो एरा जी तबा कर मंगल और जदिता ना माने तब तक आजब देवें आल्ला बेदन दायक आजब दुनिया और आखिरते अत বিশ্ব তাদের জন্য কোন সাহায্যকারী সমর্থক নেই হুম তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ আল্লাহতালার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব অতপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কার্পণ্য করেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গিয়েছে ভেঙে দিয়ে তারপর এরি পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে कृत वादा लंघन करा कि जेनेल्ला तर रहस्य और सला परामर्श सम्पर्क अवगत এবং আল্লাহ খুব ভালো করে জানেন সমস্ত গোপন বিষয় সে সমস্ত লোক जरा भत्सणा विद्रूप कर मुसलमान जरा मन खुले दान खयरतः तरह प्रति जर किम्र निजे परिश्रमलब्ध वस्तु छाड़ा तर तर ठाट्टा कर आल्ला तर प्रति ठाट्टा कर तरज रेदनदायक आजाब তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো যদি তুমি তাদের জন্য ল পহ পেছনে থাকি জোরা अल्लाहर रसुलिन्न बस माले द्वारा जिहद करते गरम अभिजाना दाओ उत्तापे जहां नाम आगुन प्रचंडतम जो तर विवेचना शक्ति थकतु ان بما كانوا يكسبون اطيب ترى सामान्य হাসিনিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাটবে فارجعك الله الى طائفه منهم فاستاذنوك للخروج فقلن ان تخرجوا معي ابدا বস্তুত আল্লাহ যদি তোমাকেই তাদের মধ্য থেকে কোন শ্রেণী বিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোনো শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছো কাজী বিছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো ওয়ালা তসলি আলা احد মিনহুম مات আবাদান ওয়ালা তقم আলা ক্বাবরি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 जख नजिल हैुरुमरा ईमानल्ला तक विदाय कमना सामर्थ्यवान लोकर एवं जो जारी पेने पड़े था लोकतेनंदित मोहर एटे तमूहर वस्तु तो तारा ना। लाकिन आमनू जाहदू बोझे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 আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন্য কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবন তারা তাতে বাস করবে অনন্তকাল এটাই হল বিরাট কার্যতা